الله اكبر لا وتفا والسلام على عباده الذين اختفى ثم بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أرسلنا رسولنا بالبينات وأنتلنا معهم والانتساب والميسان ليقوم الناس بالنقص আলহামদুলিল্লাহ রাবুল আলমিনের সকল প্রকারের সুপ্রিয় প্রশংসা যিনি আমাদেরকে তারপর হুকুম সালাতুল জমা আদায় করার সুযোগ করে দিয়েছেন আব্দুল আলমিনের সুক্তি আদায় করে আলহামদুলিল্লাহ এই বিশাল মানব সমষ্টির মধ্য থেকে আমাদেরকে বাছাই করেছেন আমরা আশা করছি তিনি আমাদেরকে হেদায়াতের জন্যই বাছাই করেছেন যুগে যুগে নবীর আসুল আলাইম সালামগণকে এই জমিনে যে উদ্দেশ্যে তিনি পাঠিয়েছিলেন নবিরাসুল আলাইহম সালামগন তাদের দায়িত্ব যেইভাবে সম্পাদন করে গিয়েছেন আল্লাহ সুবহান পক্ষ থেকে প্রদত্ত সেই দায়িত্ব যেইভাবে পালন করে গিয়েছেন আমরা সেই প্রতি অনুসরণ করে চলছি ইনশা আল্লাহ আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলহিহ্লাম পে আমদ পর্যন্ত সকল মানুষের জন্য তিনি নবী এবং রাসুল এই পৃথিবীতে যত মানুষ এসেছে ওনার আগমনের পর এখন আছে এবং ভবিষ্যতে আসবে তেমত পর্যন্ত সকল মানুষের সামনে একটি মাত্র পথ খোলা সেই পথটি হল রাসুল্লাহের প্রদর্শিত পথ শুধু এই পথে মানবজাতি এই দুনিয়ায় শান্তি এবং নিরাপত্তা উন্নতি লাভ করতে পারে এবং এ জগৎ থেকে বিদায় নেওয়ার পর প্রকৃতপক্ষে শান্তি এবং নাজাত লাভ করতে পারে এছাড়া ছাড়া মানবজাতির সামনে দ্বিতীয় কোনো পথ নেই এই জন্যই সব করেছেন আমি আমার রাফুলদেরকে প্রেরণ করেছি সুস্পষ্ট প্রমাণ আদি সহকারে আর তাদের সাথে দিয়েছি কিতাব এবং মানদণ্ড উদ্দেশ্য হল মানুষ যেন ইনসাফের উপর সুপ্রতিষ্ঠিত হয় আর সাথে সাথে আমি রুহান আদির করেছি যার মধ্যে রয়েছে বিরাট শক্তি এবং তার মধ্যে রয়েছে মানব জাতির জন্য কল্যাণ আর জন্য যে আল্লাহ জেনে নিতে চান কে আল্লাহকে না দেখেই আল্লাহকে এবং রাফুলকে সাহায্য করে নিশ্চয়ই আল্লাহ অপরাজিত শক্তির অধিকারী আল্লাহ সুবাহা হতে আয়লা এখানে স্পষ্ট করে যেই কথাটি বলেছেন তিনি রাসুল প্রেরণ করেছেন আর রাসুলকে প্রেরণ করেছেন সুস্পষ্ট প্রমাণ আদি সহকারে এই বাই নাথ প্রকাশ্য প্রমাণ সেই প্রমাণ এটাও হতে পারে যে রাসুলদেরকে আল্লাহ যে সহ পাঠিয়েছিলেন এর দ্বারা সেই ময়জাদা বুজানো হয়েছে আর এই অর্থ হতে পারে যে তাঁদের কাছে তিনি যে হেদায়াত পাঠিয়েছেন সেই হেদায়াতটাও এমনই প্রমাণিত দলিল সমৃদ্ধ এটা কল্পনা প্রসূত নয় তারা যা কিছু বলেন যা কিছু করেন সেটা সুপ্রতিষ্ঠিত প্রমাণের ভিস্তি তারা বলেন এবং করেন এই তাদের তাঁদের রেখালতের জীবনটাই হল প্রমাণিত জীবন যার মধ্যে কোনো অস্পষ্টতা নাই এখানে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই যে তারা নিজের পক্ষ থেকে কোনো কিছু বানিয়ে তারা বলেছেন কি না এ ধরনের কোন সন্দেহের অবকাশ নেই রাফুলদেরকে আল্লাহ এমনি সুস্পষ্ট প্রমাণ সহকারে পাঠিয়েছেন আর সাথে সাথে তাদেরকে দিয়েছেন কিতাব যেই লিখিত কিতাব যার মধ্যে রয়েছে আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য করণীয় বিষয়গুলো আর মানবজাতির জন্য বর্জনীয় বিষয়গুলো যা সবিস্তারে সেখানে লিপিবদ্ধ আছে ওই কিতাবও তাদেরকে দিয়েছেন যে কিতাবের মধ্যে মানবজাতির যা প্রয়োজন সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে মানুষের জন্য করণীয় বর্জনীয় সকল বিধি বিধান সকল হুসু মাহকামগুলো এই কিতাবের মধ্যে দিয়েছেন আর কিতাবের এই বিধানগুলো বিধানগুলোকে যাতে তারা ইনসাফের সাথে মানবজাতির জাতির মধ্যে সুপ্রতিষ্ঠিত করতে পারেন এই এই বিধানগুলো দেওয়া হয়েছে আর সাথে সাথে তাদেরকে দেওয়া হয়েছে লুহা অর্থাৎ সামরিক শক্তি যদিও কেউ কেউ ই হাদিব বলতে রাজনৈতিক শক্তি বলেছেন কিন্তু এটার দ্বারা রাজনৈতিক শক্তি নয় এখানে রুহার দ্বারা বোঝানো হয়েছে সামরিক শক্তি শত্রুকে দমন করার জন্য আল্লাহর হুকুমের অবাধ্যদেরকে আল্লাহর হুকুমের পথে পরিচালিত করার জন্য যারা আল্লাহর অবাধ্য তাদেরকে সাহস্তা করার জন্য যে ধরনের অস্ত্র শত্রের প্রয়োজন সেই অস্ত্র শস্ত্রগুলো তৈরি করার জন্য আল্লাহ লোহা নাজিল করেছেন আর এই লোহা মানবজাতির জন্য কল্যাণের জন্য নাজিল করেছেন লোহা নাজিল করার দুটি কারণ একটা হল আল্লাহর অবাধ্যদেরকে সায়স্তা করা শক্তি প্রয়োগ করে যারা আল্লাহর হুকুম মানতে চায় না তাদেরকে অস্ত্রের মাধ্যমে শক্তি প্রয়োগ করে আল্লাহর দিনের অদিন তাদেরকে বানিয়ে দেওয়া যারা আল্লাহর হুকুমের অবাধ্যত হয়ে তাদেরকে অস্ত্র দিয়ে সহায়তা করে তাদেরকে সাক্ষী দেওয়া আর দ্বিতীয় কারণ মানব জাতির জন্য এর মধ্যে রয়েছে কল্যাণ সেই কল্যাণ বহুবিধ কল্যাণ রয়েছে আমরা যত প্রকারের যানবাহন দেখি সবগুলোই লুহা দ্বারা নির্মিত সেই আকাশপথে যা চলে যে বিমান হেলিকপ্টার আর স্টিমার জাহাজ যেগুলো জলপথে চলে আর যা জলপথে যে সকল যানবাহনগুলো চলে এ সবগুলোই তৈরি হয়েছে লুহার দ্বারা লুহা ছাড়া এগুলো হয়নি এটা মানুষের উপকারী যত প্রকারের শিল্প কারখানা আছে তার যন্ত্রপাতি লুহা দ্বারা তৈরি এই লোহার মধ্যে মানবজাতির মানব জাতির নিহিত রয়েছে শুধুমাত্র মানবজাতির এই কল্যাণের জন্য এই নাজিল করা হয়নি এর মধ্যে রয়েছে এই লোহার মধ্যে রয়েছে বিরাট শক্তি আর সেই বিরাট শক্তির দ্বারা বোঝানো হয়েছে দুইটি বিষয় এক হলো এই লোহার দ্বারা যে সকল অস্ত্র তৈরি করা হবে যেই যুগে শত্রুকে দমন করার জন্য যেই ধরনের অস্ত্রের প্রয়োজন সায়দ্যা অনুযায়ী সামর্থ্য অনুযায়ী সেই অস্ত্রগুলো তৈরি করা হবে সেই অস্ত্র দিয়ে আল্লাহর হুকুম যারা অমান্য করতে চায় আল্লাহর দিনের অবাধ্য যারা তাদেরকে সেই অস্ত্র দিয়ে তাদেরকে সাহেতা করে দিনের অধীনে নিয়ে আসা আল্লাহর হুকুমের অধীনে নিয়ে আসা দ্বিতীয় বিষয়টি হলো এই দুনিয়ায় আল্লাহর অবাধ্য কোনো জাতি জাতি অবশিষ্ট না থাকে যেখানেই থাকবে সেখানে তাদের উপর আক্রমণ ছলানোয়ের অস্ত্র দিয়ে এবং এই জমিন থেকে তাদেরকে নির্মূল করা এই দুইটি উদ্দেশ্যেই এই লোহা আল্লাহ নাজিল করেছেন এবং এর মধ্যে এই শক্তি নিহিত আছে এখন আমরা যদি প্রথম দিকে আমরা আলোচনায় করি যে আল্লাহ তার রাসুলকে হেদায়াত এবং সুস্পষ্ট প্রমাণ সহকারে পাঠিয়েছেন সেখানে তাদের হাতে দিয়েছেন কিতাব দিয়েছেন মানদণ্ড এর দ্বারা আল্লাহ যে বিষয়টি বুঝাচ্ছেন যে রাসুলদের প্রথম কাজই হল মানব জাতিকে সুসংবাদ প্রদান করা জান্নাতের ভয় প্রদর্শন করা জাহান্নামের এজন্য জন্য তাদেরকে আল্লাহর ওয়াহাদানীয়তের দিকে তাদেরকে ডাকা একত্ববাদের দিকে ডাকা আল্লাহর নিরঙ্কুশ রবিয়তের দিকে তাদেরকে আহ্বান জানানো প্রথম কাজ তারা এই দলিল প্রমাণের ভিত্তিতে তাদেরকে ডাকবেন তাদেরকে সকল প্রকারের নসিহা দিবেন দিন গ্রহণ করার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দেবেন এই দাওয়াত গ্রহণ করে তারা ইমান আনার সুযোগ করে দেবেন সেই কাজটি প্রথমত করা হবে এরপর আল্লাহ কিতাব দিলেন মানুষের জীবন জীবনযাপনের জন্য যারা এই দিন গ্রহণ করল ইমান আনল তারা তাদের জীবন কিভাবে পরিচালনা করবে ইমান আনার পূর্বে তাদের জীবনের গতি এক দিকে ছিল এখন তাদের জীবনের গতি সম্পূর্ণ বিপরীতমুখী হবে তারা সরাসরি এখন ইউটার্ন করবে হয়তো তাদের জীবনের গতি ছিল পূর্ব দিকে এখন সাথে সাথে তারা ইউটার্ন হয়ে পশ্চিমমুখী হয়ে যাবে এতদিন হয়তো তারা ফের বেদা কুফ্রিতে লিপ্ত ছিল তাঙ্গুতের গুলামিতে লিপ্ত ছিল সেই তাহিদের প্রতি ইমান আনার সাথে সাথে ताइक गायरुल्ला जा कुछ विदाट आगुत आ सबगे अस्वीकार कर अमान्य कर बर्जन कर बंधु हिसेबे ग्रहण कराकारी पृष्ठपूषक आश्रय स्थल हिसण कर शत्र गण्य कर शत्रु घोषणा कर তাদের সাথে সকল প্রকারের সম্পর্ক ছিন্ন করবে আর এক আল্লাহর পথে ফিরে আসবে এখানে সরাসরি ইউট্রান করতে হবে এটা এমনভাবে ইমান আনার কোনো অবকাশ নেই যে এতদিন পর্যন্ত বাপ দাদার আমল থেকে চলে এসেছে যে নিয়ম পদ্ধতি যেই প্রথা রুসুম সে অনুযায়ী এত জীবন কাটিয়েছি এখন হঠাৎ করে যদি আমি পরিবর্তিত হয়ে যাই মানুষ কি বলবে এই সমাজের মানুষের সাথে তো আমার সম্পর্ক আর থাকবে না এ সকল মানুষ এক দিকে চলছে আমি তাদের বিপরীতমুখী হয়ে আমি কিভাবে টিক রাখবো সমাজে এই ধরনের আসং আশঙ্কা ভয় পয়দা হবে কিন্তু মুমিন ব্যক্তি কখনো এর মাত্র দিদা করবে না পড়ুয়া করবে না সে তার মুক্তির পথ সে খুঁজে নেবে যেই পথে তার নাজাক যেই পথে তার মুক্তি যেই পথে শান্তি যেই পথে নিরাপত্তা সেই পথটাই সে গ্রহণ করে নেবে দুনিয়ার কোনো মানুষ যদি তার সাথে না হয় তথাপিও তখন তার জীবনের গতিটা হয়ে যাবে সম্পূর্ণ বিপরীত আর সেই গতিটা হল দেখানো শিখানো সেই গতির সাথে নিজেকে সে মিলিয়ে নেবে যখন মানুষ আল্লাহর কিতাবের হুকুম অনুযায়ী তার জীবন পরিচালনায় অভ্যস্ত হয়ে ওঠে তখন সমগ্র সৃষ্টি জগতের সাথে তার বন্ধুত্ব স্থাপিত হয় সমগ্র সৃষ্টিকুল তাকে আপন করে নেয় এই সৃষ্টিকূলের সাথে তার মিতালি পয়দা হয়ে যায় শুধুমাত্র তার বিরোধবাদে সেই সকল মানুষ এবং জিনের সাথে যারা এক আল্লাহকে তারা নিজেরা একমাত্র ইলা হিসাবে গ্রহণ করেনি রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের তরিতায় নিজেকে গড়ার জন্য তৈরি করেনি এই রূপগুলোই শুধুমাত্র হবে তার শত্রু আর এই সব লোক হল শয়তানের অনুসারী তারা শয়তানের বান্দা আর এদের সাথে তো মুমিনের শত্রুটা হওয়াটাই দরকার এদের সাথে তো কোনো মুমিনের কোনো বন্ধুত্ব সম্পর্ক থাকতেই পারে না এই কিতাবে আল্লাহ সুবাহ মানুষের জন্য করণীয় বিষয়গুলো সরাসরি নির্দেশ করেছেন এবং তা পরিষ্কার ভাষায় নির্দেশ করেছেন যার মধ্যে কোনো অস্পষ্টতা রাখেননি যা বুঝতে মানুষের কষ্ট হয় এমন কোনো ভাষায় সে আদেশগুলো প্রদান করেননি মানুষ যা বর্জন করবে যেই সকল কর্মের সাথে আমলের সাথে মানুষ সম্পর্ক রাখবে না যে সকল কাজ করবে না সেই বর্জনীয় বিষয়গুলো কুরআন মজিদে আল্লাহ স্পষ্ট করে বর্ণনা করেছেন বিন্দু মাত্র অ নিশ্চয় জন্য প্রতি তোমরা অবহেলা করো না অপচয় করো না ফরজ কাজগুলোকে আল্লাহ যেইভাবে ফরজের মর্যাদা দিয়ে ফরজ করেছেন সেইভাবে এগুলোকে মর্যাদা সহকারে সেই ফরজগুলোকে গুলোকে তোমরা আদায় করবে এর প্রতি কোনো ধরনের অবহেলা করবে না আল্লাহ তোমাদের প্রতি কিছু কাজ হারাম করে দিয়েছেন সেই হারামগুলোর নিকটবর্তী হবে না ছাড়া হারামের প্রতি কোনো ধরনের আসক্তি আগ্রহ অন্তরের মধ্যে পোষণ করবে না আল্লাহ তার দিনের একটা সীমানা নির্ধারণ করে দিয়েছেন সেই সীমানা লঙ্ঘন করবে না অথবা আল্লাহ তোমাদের জন্য হুদুদ দিয়েছেন দণ্ডবিধি দিয়েছেন সেই দণ্ডবিধি প্রয়োগের ক্ষেত্রে তোমরা সীমালঙ্ঘন করবে না আর কিছু বিষয় আল্লাহ জেনে বুঝেই অস্পষ্ট রেখেছেন সেইগুলো নিয়ে গবেষণা করবে না আল্লাহ সুবাহ এই বিধান রাসুল্লাহ সাল্লু আলহ্লাম मानव जर सामने स्पष्ट भाव वर्णनाधान मानूष एम पर वर्णना शिक्षित शिक्षित नारी पुरुष निर्विशेषे सकल मानूष फरजग अल्लाह सलाब फरज कराम जकत फरज करज फरज करके फरज कर सकल मानूष जाने पालन करना फरजगुलरजर मर्जद पालन करना जी क्यों करो फरजर मर्जदा सहकारे पालन करना फरज के नफलर मर्जादाय पालन कर फरजियतर मर्यदा दिए नए जेमन सलाद अल्लाह फरज करती ईमानदार नारी पुरुष যদি সে আকেল বালের হয় পুজোর গস্তা নারী না হয় তাহলে তার উপর বাধ্যতামূলক ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাকে বাধ্যতামূলক সালাদ আদায় করতেই হবে যদি কেউ সালাদ ছেড়ে দেয় তাকে শাস্তি দিতে হবে সালাদ ছেড়ে দেওয়ার জন্য তাকে শাস্তি দিতে হবে তার শাস্তি কারো মতো হল তাকে বন্দি করে রেখে সালাচের তালিম দিয়ে সালাদ আদায়কারী বানাতে হবে এই ফটোয়াটি ইমাম আবুহানিবার আর অন্য তিন ইমামের ফটো হল তাকে হত্যা করতে হবে কেন তাদের স্পষ্ট ঘোষণা হল তরকু সালাত হয়ে গেছে সালাত আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন রাসুল্লাহ আলাই বলেছেন আর সলাতুদ্দিন সালাত হল দিনের স্তম্ভ আর যে সালদ ছেড়ে দিল সে দিনের কুঠিকে ধ্বংস করে দিল এই দেশের মুসলমানরা এই সালাদ আদায় করে ফরজ হিসেবে নয় কারো যদি ইচ্ছা হয় সালাত আদায় করে কারো যদি ইচ্ছা হয় না আদায় করে না এটা তো নফল হয়ে গেল অনুরূপভাবে সিয়াম জাকাত হজ সকল এবাদতের ব্যাপারে একই অবস্থা आल्ला सकल विधानगुल हराम दिए क्यागुलू के हराम दिए हराम विषय मानूष जाने परिष्कार मद हराम सूद हराम जुआ लटारी हराम बेबिचर हराम बे पर्दा चलाकर हराम सकल मानूष जाने क्यों जे बुझी वही हराम अभ्यस्त हो निजे कर्मटा के हराम জড়িয়ে নিয়েছে আল্লাহর কোন হুকুম পালন না করলেও আল্লাহর নিষিদ্ধ কোনো কাজ বর্জন না করলেও দাবি করে আমি মুসলিম এটা মুসলিম মাতা পিতার অগ্রসে গর্বের জন্ম লাভ করার ওই সূত্রে বংশানুক্রমিক সূত্রে সে মুসলিম দাবি করে যেন এটা পশ্চিক কোনো সম্পত্তি এটা অন্যান্য সম্পদের মতো এটা নিরি সূত্রে পাওয়া যায় না যে কোনো মানুষকে তার জন্মের পর তার নিজের পছন্দ অনুযায়ী তার দিনকে গ্রহণ করতে হয় তার আকিদা বিশ্বাস তার আমল সবগুলো বুঝে শুনে তাকে গ্রহণ করতে হয় যে বুঝে শুনে ইসলাম গ্রহণ করে ইসলামের পথে জীবন পরিচ্ছন্ন না করবে তার মাতা পিতা কি করত সেই ব্যাপারে তাকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন না তাকে জিজ্ঞাসা করবেন সে তার ইমান এনেছিল কিনা তার আকিদার কেমন ছিল তার আমল কেমন ছিল তাকে জিজ্ঞাসাবাদ করা হবে আমাদের দেশে সেই পৈতৃক সূত্রে মুসলিম দাবিদারের সংখ্যাটাই সবচেয়ে বেশি আর পাবুতি রেজিস্ট্রি খাতার মধ্যেও কাজ হিসাবে মুসলিম লেখা এই সংখ্যাটাই বেশি क्योंकि बुझे शुने इ ग्रहण कर मुस्लिम संख्या आबीही कम जान आल्लर पक्ष सकल आमल के फरज करो के फरजर मर्यादा सहकारे आदाय ना मने आल्ला बान्दा आल्ला सकल कर्म के हराम दिए हराम कर्मगुलू के बर्जन ना मन आल्लर बान्दा इपूर्ण एक मिथ्या दावी कुरान मजिदे बान्ारल्ला सकल काणये खरस इच्छाई होक कारण इच्छाई हूं बाध्यतामूलकोताल करते ही बाद्दा, बाद्दा पालन करते ही और जे सकल का आल्ला बानदारषिध कर दिए वर्जन्य कर दिए সেই কর্মগুলোকে বর্জন করতেই হবে এই জন্য যে আল্লাহ তার কিতাবে এটাকে বর্জন করা নির্দেশ দিয়েছেন নিজের পক্ষ থেকে কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দান করে এখান থেকে পাশ কাটানোর কোনো অবকাশ কারণেই কারণ আল্লাহর এই আদেশ এবং নিষেধগুলো সুস্পষ্ট আলাই বলছেন আলাইকুমি কিতাব ইল্লাহ তোমাদের মাঝে আছে আল্লাহর কিতাব আল্লাহর কিতাব যা কিছু তোমাদের জন্য হালাল করেছে সেইগুলোকে হালাল হিসেবে গ্রহণ করো আর যা কিছু আল্লাহর কিতাব তোমাদের জন্য হারাম করে দিয়েছে সেইগুলোকে হারাম হিসেবে তোমরা সেগুলোকে বর্জন করো কিতাবের মাধ্যমে মানব জাতির জীবন যাপনের সেই পদ্ধতি নবী রাসুল মানুষকে শিক্ষা দিয়েছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসুল্লাহ সালুস্লাম এই কিতাবে আমাদের জন্য কি পালনীয় করণীয় আর কি বর্জনীয় সেই বিষয়গুলো এই কিতাবের মাধ্যমেই তিনি আমাদেরকে জানিয়েছেন এই কিতাবের সুস্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করে দিয়েছেন বাস্তব জীবন দিয়ে नबी दे रसुलर प्रथम क्या मानस के दवा देवा कितब अनुजी तीवन के गढ़े तोला कस्टाजान मानव जर सामने सुस्पष्ट इंसाफ के प्रतिष्ठित कर सूविचार प्रतिष्ठा आईन आदाल जा पारस्परिक अधिकार जहाँ सब किस कीसर भित সেইগুলো হবে এই মানদণ্ডের ভিত্তিতে যদিও এই মিজান ওই কিতাবেরই অংশ কিতাবেরই মূল বৃত্তি এর ভিত্তিটা কিতাবের উপরই কিন্তু আল্লাহ এখানে কিতাবের মধ্যে এর সবকিছু সামিল থাকা সত্ত্বেও পৃথকভাবে বলে দিয়েছেন যে এটা একটা মানদণ্ড মানব জাতির মধ্যে যাতে সুবিচার প্রতিষ্ঠিত করা যায় এই কিতাদের হুকুম হক সবগুলো মানব জাতির মধ্যে প্রতিষ্ঠিত করা হবে ইনসাফের সাথে আল্লাহর এই বিধানগুলো পরিপূর্ণভাবে ইনসাফের সাথে প্রতিষ্ঠিত করা এটা নবীদের কাজ ছিল আর নবীগণ সেটা বাস্তবে করে গিয়েছেন মক্কা বিজয়ের পরে সম্ভ্রান্ত বংশের এক মহিলা চুরি করল তার গুপ্তের লোকেরা এটা খুব অপমানজনক মনে করল যে কন্তার হাত কেটে দেওয়া হবে বংশের কলঙ্ক এখন এই হাত কাটা থেকে মহিলাকে বাছানোর জন্য রাসুলের কাছে কে সুপারিশ করবে তারা বাছাই করল রাসুলের সবচেয়ে প্রিয় বাজন উষামা সেই উষামাকেই এই সুপারিশের জন্য প্রেরণ করা হবে ওসামা যখন তাদের অনুরোধে তাদের পক্ষ থেকে রাসুল সাল্লামের কাছে সুপারিশ করলেন তখন সন্ধ্যার পরে দেওয়ার জন্য মিমবাড়ে আরোহণ করলেন এবং স্পষ্ট করে বলে দিলেন তোমাদের পূর্বের যুগের লোকেরা যদি সম্ভ্রান্ত বংশের লোকেরা চুরি করত তাদেরকে ক্ষমা করে দিত আর দুর্বল লোকদের চুরি করলে তাদের উপর এই হুকুম তারা জারি করত আর এইভাবে সেই জাতিগুলো ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহর কসম মুহাম্মদের কন্যা ফাতিমাও যদি চুরি করত আমি তার হাতটা কেটে দিতাম এরপর রাসুলুল্লাহ সাল্লাইসাল্লামের নির্দেশে ওই মহিলার হাত কাটা হয় আর মহিলাটি এমন উত্তম তবা করে যে তার এই তবার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দেন পরে তার বিবাহ হয় এবং আয়সা রাজি আনহা বলেন যে এই মেয়েটি আমার কাছে আসত এবং তার প্রয়োজন আদিগুলো কাছে পেশ করার জন্য আমার কাছে পেশ করত আর আমি তার পক্ষ থেকে রাসুল উল্লাহ সালু আলাই্লামের কাছে তার প্রয়োজন পেশ করতাম রাসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম এই বাস্তবে সেই ইনসাফ প্রতিষ্ঠিত করে গেছেন যেই অপ্রাপ্তরূপ से कौन वंशे मर्जदा कैम क्या देखी कि आजकल छयान गु तो अपराध शास्ती पे क्योंकि साधारण मानुष जुड़ी सामान्यतम एक अपराध कर तारा जीवन जेलखाना जुलते हैं पर আজকের তাগুতি রাষ্ট্র ব্যবস্থায় পরিচালনায় যারা রয়েছে আর যারা ছিল এখন নেই সেই পক্ষ বিপক্ষ যারাই আছে সকলের অবস্থা একই প্রতিষ্ঠিত তাগুত তার প্রতিপক্ষকে সাহেস্তা করতে চায় কিন্তু শুধুমাত্র এটা ধমক দেওয়ার জন্য একটু দুর্বল করার জন্য বাস্তবে তাদেরকে শাস্তি দেয় না দেখেছেন ফখরুলকে আটত্রিশটি মামলায় ঢুকিয়েছিল তাকে কই থাকতে হয়েছে জেলে জেলে থাকতে হয়নি তাগুতের এই শয়তানি আইন এই তাগুত শয়তানগুলোর পক্ষ নিয়ে আইন তৈরি করা হয়েছে তাদের এই আইন দুর্বল মানুষের জন্য শয়তানগুলোর জন্য এই আইন নয় এই শাক্ষি নয় কিন্তু আল্লাহর আইন আল্লাহর বিধান মানব জাতির জন্য আল্লাহ বলে দিচ্ছেন লিয়াকু মানুবিল ক্রিস্ট যেন মানব জাতিকে ইনসাদের উপর সুপ্রতিষ্ঠিত করতে পারেন सुविचारे ऊपर प्रतिष्ठित करते समग्र मानव जाते सुविचार ऊपर मानसगू जातेष्ठित जाए अल्लाह किताब नाजिल कर नाजिल कर मानदंड साथ लोहा सामरिक शक्तिस्त्र शक्ति से ही शक्ति दिए सुविचार प्रतिष्ठित कर कारण हल নবীরা প্রথম যে কাজটা করলেন বাবার দিলেন আল্লাহ দিনের বাণীগুলো তাদের কাছে পৌঁছালেন আল্লাহর কিতাবের হুকুম হাকামগুলো তাদের কাছে পৌঁছালেন কিন্তু আল্লাহর নাফরমান অবাধরা এই নীতি কথা কখনো গ্রহণ করে না তাদের সামনে দলিল প্রমাণ সহকারে কিতাবের হুকুম হকামগুলো পেশ করলেও এটাকে তারা সন্তুষ্টির সাথে গ্রহণ করে না जतटुक पढ़ तय और जेखने तरफ क्षति होने बद दधान त्रहण करबा तधान की आल्ला दिन कीक्षम और सहाय हिसाब से आल्ला दुनिया मानुष नये जरा आल्लाधान नामते राजी ना राजी नये एखान मुख ली चले चाय আল্লাহর বান্দাদেরকে আল্লাহ সেই অস্ত্র দিয়েছেন তলবাড়ি দিয়েছেন তার সেই অস্ত্র শক্তি দিয়ে তাকে জোর করে নিয়ে এসে তাকে বাধ্য করবে সেখানে তাকে রোগস দিয়ে ছেড়ে দেওয়া হবে না তাকে সেখানে তাকড়াও করা হবে দোড়া হবে আল্লাহর হুকুম তার উপর কার্যকরী করা হবে আল্লাহ দিন এমন শক্তিশালী অবস্থা নিয়ে দুনিয়ায় এসেছে দুর্বল অবস্থা নিয়ে আপনি আল্লাহর विधानगू चुकु महकामगुलू मानव जर सामने पहुंचे दी जाहर पक्र शक्ति जा तल्ला बंदा और जरा ग्रहण करबा तर से शक्ति प्रयोग करते अस्त्र शक्ति व्यवहार कर दमन करते आल्ला हुकुमेर अदीन तक करते आल्लाह सामरिक शक्ति दिए लुहा दिए বলেছেন আমি লুহান আদিল করেছি আর যার মধ্যে রয়েছে বিরাট শক্তি সেই অস্ত্র হাতে থাকলেই মুমিন বান্দার শক্তি অনেক বেড়ে যায় খালি হাতে এত শক্তি অনুভব করা যায় না আল্লাহর দুশ্মনদের সামনে খালি হাতে গেলে শক্তি পাওয়া যায় না আল্লাহর দুশ্মনদের সামনে যেতে হবে অস্ত্র নিয়ে মুমিনরা যখন অস্ত্র হাতে নিবে তার ইমানি শক্তি অনেক বেড়ে যাবে তখন বুঝতে পারবে যে অস্ত্রের মধ্যে যে বাসুম স্বাধীন তখন বুঝতে পারবে আল্লাহ সুবাহ এই মুমিনদের জন্য এই লুহান আজিল করেছেন তারা মানব জাতির সামনে আল্লাহর কিতাবের বাণীগুলো পৌঁছে দেবে আল্লাহর হুকুম পৌঁছে দেবে নিষেধাজ্ঞাগুলো তাদের কাছে পৌঁছে দেবে যদি কেউ মানতে রাজি না হয় তখন তাকে পাকাও করবে সেই অস্ত্র বলে তাদেরকে পরাজিত করবে পরাভূত করবে তাদেরকে দমন করবে সায়ত্তা করবে আল্লাহর হুকুম মানতে তাকে তখন বাধ্য করা হবে এই জন্যই আল্লাহ এই লুহান আাজিল করেছেন আর দ্বিতীয় উপকার যেটা আমি আগে বলছিলাম সেগুলো মানব জাতির জন্য উপকার কমানা জরুরি নাথ এই লুহা দ্বারা মানুষের কত প্রকারের উপকার হয় মানুষের জীবনের লুহা ছাড়া তার জীবনই চলতে পারে না ওই ঘরের কাজকর্মের মধ্যে দাও খুন্তি বটি ইত্যাদি যতগুলো আছে ছুরি আছে মানুষের প্রয়োজনের কাজের জন্য এগুলো না থাকলেও তো তার জীবনই চালাতে পারবে না মানুষের জীবন উন্নয়নের জন্য শিল্প কারখানা যা কিছু আছে তার যন্ত্রপাতি যা কিছু আছে সবগুলো তো লোহার দ্বারাই তৈরি আর সকল প্রকারের বাহন সবগুলো তো লোহার দ্বারাই তৈরি মানুষের জীবনের বিভিন্ন পর্যায়ে এই লোহার উপকার নিহিত রয়েছে মানুষের জন্য নাজিল করেছেন কিন্তু প্রথম উপকারটা এই উদ্দেশ্যে নাজিল করা হয়েছে এটা মুমিনদের জন্য শক্তির উৎস তারা এই লুহোহো দ্বারা নির্মিত অস্ত্রের দ্বারা আল্লাহ দুশ্মনদেরকে তারা দমন করবে पराजित कराभूत कर तक अभी आल्ला विदान मानते तल्ला अस्त्र नाजिल करुह नाजिल कर आल्ला जन जेनेल्ला के रसुल के, जेने जे के, के ना देखे से अप्रकश्य हम সে যখন যেখানেই থাকুক না কেন সেখান থেকেই ওই অস্ত্র দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে সাহায্য করে সে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে সাহায্য করবে কি সে দ্বারা ওই অস্ত্রের দ্বারা অর্থাৎ সেই অস্ত্রের দ্বারা সে আল্লাহকে দেখেনি রাসুল আল্লাহ আল্লাহামকে সে দেখিনি যেমন আমরা আমরা আল্লাহকেও দেখিনি রাসুলকে আমরা দেখি নাই আমাদের অবস্থাটা এমন পর आल्ला का बन देखे चान से आल्लाह आल्ला रसुल के ना देखे ही गोपने गोपने हम अप्रकाश्य हम तस्त्र दिए आल्ला रसुल के सहाल्लामानी जान से ही अस्त्र नहीं हाजिर हो जाहर अबाध्यता से हाजिर हो जा যারা আল্লাহ নাফর মান অবাধ্য সেই অস্ত্র দিয়ে তাদেরকে সায়ত্তা করবে দমন করবে যেখানে আল্লাহর হুকুমের অবাধ্য পাওয়া যাবে সেখানে অস্ত্র নিয়ে হাজির হয়ে যাবে এটা প্রত্যেকটা মুমিনের একটা দায়িত্ব আল্লাহ দেখে নিতে চান কি আল্লাহকে রাহুলকে না দেখে অপ্রকাশ্য পাবে হলেও তার ওই অস্ত্র দিয়ে লোহা দিয়ে সে আল্লাহকে এবং রাসুলকে সাহায্য করে সেই লুকগুলো কি সম্পর্কে আল্লাহ জেনে নিতে চান আল্লাহ তাদেরকে আল্লাহ জেনে নেবেন আসলে তো আল্লাহ জানেনি রুফ বয়দা করার পরই তিনি জানেন কে কি করছে কিন্তু তার আমল নামায় আল্লাহ পর্যন্ত লিখেন না সে কর্ম সম্পাদন করে আল্লাহর এলিমের ভিত্তিতে কাউকে শাস্তি দেন না যতক্ষণ পর্যন্ত না সে শাস্তির উপযুক্ত হয় তার কর্মের দ্বারা এই সেই ব্যক্তি আল্লাহ জানা সত্য তার এমন আল্লাহ প্রকাশ্য দেখে নিতে চান বাস্তবে যে সে বাস্তবে এসে কে ওই লুহার দ্বারা নির্মিত অস্ত্র দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে সাহায্য করেছে অর্থাৎ আল্লাহর হুকুম আহ কামগুলো দুনিয়ায় চালু করার জন্য অস্ত্র ব্যবহার করেছে আল্লাহর হুকুমের অবাধ্য যারা রয়েছে তাদেরকে অস্ত্র দিয়ে দমন করেছে এটা আল্লাহ দেখে নিতে চান আল্লাহর রাসুল সল্ল্লাহু আলাইহসাল্লাম মানব জাতির সামনে যেই আদর্শ রেখে গেছেন সেই আদর্শকে অটুট রাখার জন্য অক্ষুণ্ণ রাখার জন্য কে ওই অস্ত্র দিয়ে রাসুলকে সাহায্য করে রাসুলের পথকে নিরাপদ রাখে অক্ষত রাখে নিরঙ্কুশ রাখে আল্লাহটা দেখে নিতে চান সর্বশেষ আল্লাহ এটাও বলেন তোমরা কেউ যদি এটা নাও করো আল্লাহর কোন সমস্যা নাই আল্লাহ জবরদস্ত শক্তির অধিকারী তিনি অপরাজিত শক্তির অধিকারী তিনি এমন শক্তির অধিকারী কেউ তাকে পরাজিত করতে পারে না এই অস্ত্র দিয়ে মুমিন্দারকে তিনি শক্তিশালী করেছেন সাথে সাথে তিনি বলছেন আল্লাহ নিজে শক্তিশালী এমন এমন শক্তিশালী তিনি আজিজ জবরদস্ত অপরাজিত তিনি মহাশক্তির অধিকারী সেই আল্লাহ মানব জাতিকে তার পথে পরিচালনা করার জন্য রাচুল পাঠিয়েছেন আর রাচুলরা এইভাবেই কিতাব সহকারে এসে মানব জাতিকে সেই পথ দেখিয়েছেন শিখিয়েছেন সেই পথে দেখেছেন এবং আল্লাহর হুকুম হাকামগুলো মানবজাতির জাতির সামনে পৌঁছে দিয়েছেন আমাদের পিও নবী সল্ল্লাহ আলি সাল্লাম তিনি উনার রেফালতের দায়িত্ব তেইশ বছরে মানব জাতির জন্য যেইভাবে উপস্থাপন করে গেছেন তে আমত পর্যন্ত মানুষের কাছে এটা পৌঁছবে আমাদের কাছে প্রায় দেড় হাজার বছর পরে হলেও আমাদের কাছে ওইভাবেই পৌঁছেছে যেইভাবে ওনার এই দুনিয়ায় আল্লাহ পাঠানোর সময়ে যেইভাবে ছিল সেইভাবে পৌঁছেছে এর মধ্যে কোনো বিকৃতি করার সুযোগ কারো পক্ষ থেকে হয়নি হবেও না আল্লাহ সুবাহানহ তালা আমাদের জন্য এত মেহরবানি করে তার দিনকে তার কিতাবকে নতকে এত নিরঙ্কুশে আমাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন এখন যদি আমরা তা গ্রহণ করে এটা ধারণ করতে না পারি সে অনুযায়ী যদি আমরা আমাদের নিজেদের জীবন পরিচালনা না করি আমাদের উপর অর্পিত দায়িত্ব যদি আমরা পালন না করি आल्लर आजबापेक्षा कर आल्लर पकड़ा बाल्लर आजब पवारे आल्ला जा दिए नियम दिए सबकू जान सबग सम्पर् जिज्ञास कर दिन आल्लर आदालते असहाय मतो दाड़ान आगे हम एक ही सिद्धांत उचित जमिने আল্লাহর দুশ্মন মাথা উঁচু করে চলবে আর আমরা বিরু কাপুষের কাপুরুষের মতো আমরা এইভাবে নির্জীব হয়ে বসে থাকব এটা কখনো হতে পারে না এটা ইমানের পরিচয়টা নয় ইমানের পরিচয় হল সিংহ সার দুলের মতো জেগে ওঠার যাদের রক্তে স্ফুলিঙ্গ হবে যার দিয়ে কুফ্ফারদের সকল শক্তি চূর্ণ হবে সেই কুফফারদের শক্তিদের শক্তিকে নির্মূল করার জন্য এবং আল্লাহর দিনে জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ আমাদেরকে যতটুকু সামর্থ্য যোগ্যতা শক্তি দিয়েছেন যাতে পরিপূর্ণভাবে ব্যবহার করে আল্লাহ দিনের প্রতি আমরা লড়াই করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مظل له ومن يغضله فلا هادئ له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمد عبده ورسوله أيها الإخوان نحن نجاهد في سبيل الله لدفع الجاهليات والكفر والشرك ولهلكة التواغوت ولإعلاء كلمة الله تعالى ونحن نقاتلون في أي مكان حتى لا تكون فتنة في الأرض أي فتنة الكفر والشرك والطغوط والجاهلية وحتى يكون الدين كله لله اللهم وفقنا لما تحب وترضى اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابا اللهم إنك عفو تحب العفو فعفو عنا اللهم وفقنا جهادا في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم أعز الإسلام والمسلمين وهذل الكفرة والحنود والنصار والمشركين والمنافقين والمرتدين والملحدين اللهم شطت شملهم اللهم مزِّق جمعهم اللهم دمِّر دیارهم اللهم قدلهم اللهم خالف بين کلمتهم اللهم زلزل اقدامهم اللهم ألقر رعب في قلوبهم اللهم إنا نجعلك في نحورهم ونعود بك من شرورهم ইন্নক অংসিমা ইন্নক তবহীম বারকনা করিম মলিকম